একটি গুরুত্বপূর্ণ মাছ আলা আলোচনা করে আমরা শেষ করব তো এই মাছ আলাটি হল এবারে এই কোরবানের ঈদের সময় বিশেষ করে এই মাছ আলাটি অনেক ভাইয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে শরীয়তের নীতিমালা কি বিষয়টি খুবই জনপ্রিয় খুব প্রয়োজনীয় একটা বিষয় আচ্ছা আপনারা কোরবানি করার পরে কোরবানির গরু ছাগল মহিষ এগুলোর ভিতরে একটা জিনিস আছে নারীবুডি আছে না নারীবুডিকে এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে কোনো এলাকায় হজরি বলে কোনো এলাকায় বট বলে কোনো এলাকায় বিভিন্ন নামে নামকরণ করা হয় চিনতে পারছেন তো জিনিসটা এটা কিন্তু অনেকের খুবই প্রিয় খাবার অনেকের সবচেয়ে প্রিয় খাবার যদি বলা হয় যে তোমার এক নম্বর খাবার কি পছন্দের খাবার বলবে যে এটা এই ব্যাপারে এটা খাওয়া যাবে না এটা মাকরু এটা এটা হারাম অথচ আমাদের দেশে সবাই খাচ্ছে কিন্তু জোরে খাইতেছে এবং কখনো কেউ চিন্তাও করে নাই এটা হালাল কি হারাম বা কি এটা জানার বিষয়ও তো বিষয়টা যেহেতু অনেক দিক থেকে জানতে চাওয়া হয়েছে আমরা দলিল প্রমাণ সহকারে আমরা দেখব জিনিসটি বৈধক্ষিন এর সাথে একই মশালা এক মশালার দুই মশালার কাজ হয়ে যাবে আরেক এক মশালা আমরা বাজারে মুরগি কেনার পরে ফার্মের মুরগিগুলো কিনি না কেনার পরে এগুলো আমরা ড্রেসিং করি না এখন ড্রেসিং করা এই মুরগিগুলা খাওয়া যায় হবে কিনা এইটা দুটোটা একই মশালা एक मशाल दुटा हो जाए प्रथम कथा हलो बुड़ी गुरु छागल महिष हालल गोस्थ खावा हालाल बुड़ी एक चर्बी चर्बी ज खबर तो चर्बी जतियों जिन खावा जा से क्या यह बेपारे दिमत नहीं सबा एक मत जे, जे हालाल प्राणी जे प्राणी गोस्थ खावा हालाल से प्राणी একশো সচল্লিশ নম্বর যে ইহুদিদের উপরে আমি কিছু কিছু হালাল জিনিসও হারাম করে দিয়েছিলাম তোর একটা হইলো এদেরকে গরু ছাগলের চর্বি হারাম নিষেধ করা হয়েছিল ইহুদিদের জন্য এটা হারাম ছিল কিন্তু আল্লাপাক আমাদের জন্য এটাকে আলাল করে দিচ্ছে তাহলে সর্বি খাতে কোনো অসুবিধা নাই তাহলে কি বুড়িটা নিচ্ছে নেওয়ার পরে কিন্তু এটা সাথে সাথে খাওয়া যাচ্ছে না এটাকে সিদ্ধ করতে হয় গরম পানিতে দিয়ে করা লাগে না এই গরম পানিতে যখন সিদ্ধটা করতেছেন তখন কিন্তু গোবরগুলা ওখানে ঢুকে যাচ্ছে গোবর গুলা কিন্তু ওই বুড়ির রন্দ্রে রন্দ্রে কিন্তু আবরণটা আছে এটা সিদ্ধ করে তো পালাইতে হবে সিদ্ধ করা ছাড়া কিন্তু আপনি এটাকে ইয়ে করতে পারবেন না সিদ্ধ যখন করতে যাবেন তখন কিছু গোবর কিন্তু থাকবে কিছু গোবর থাকলে যখন সিদ্ধ করতেছেন তখন কিন্তু এটার ভিতরে এটা প্রভাব ঢুকে যাচ্ছে গোবর এখন এটা খাওয়া হালাল হবে কিনা ঠিক বাজারের মুরগি যখন আপনি জবাই করবেন ফার্মের মুরগিগুলো জবাই করার পরে প্যাটের নারীবুড়ি পালান নাই না পালাই যখন আপনি ওই নাড়িবুড়ি সহ গরম পানিতে দিলেন দেওয়ার পরে তো ফ্যাটের থেকে এগুলো বাহির হবে গরম পানিতে একটু বেশি রাখলে আপনারও ওই থেকে কিন্তু ওগুলো ময়লা আবর্জনা বের হবে বের হয় কিন্তু গোষ্ঠোর মধ্যে এটা মিক্স হবে সহকারে যদি আপনি গরম পানিতে দেন এবং সেটাকে ড্রেসিং করেন তখন হালাল হবে কিনা ঠিক ওই বুড়ির ব্যাপারেও একই মাসাল এই ব্যাপারে আহালুল আলমদের মধ্যে এক আছে প্রথম কথা হলো আহলুল আলমদের মধ্যে এটা খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে আলহি এবং শাহফি আজহাবের শুধুমাত্র ইমাম শাহফি রহমতুল্লাহ আলহী এই তিনজনের মতামত হল যে এই ভুড়ির যখন গোবরটা এখানে ঢুকে যাবে সিদ্ধ করা হবে বা ওই ড্রেসিং করা মুরগির ফ্যাট সহকারে এটাকে গরম পানিতে দেওয়া হবে তখন এটা খাওয়া যাবে না এটা খাওয়া মাকরুয়ে তাহারিমি এবং কেউ কেউ এটাকে না বলছেন এটা খাওয়া যাবে না মাকরুয়ে তাহারিমি মানে আরামের কাছাকাছি এটা খাওয়া নিষেধ এখন যারা বলছেন যে এটা খাওয়া নিষেধ তাহলে হানাফি মাঝাবের দুইজন হানাফি মাজাব কিন্তু তিন মাজাব মিলিয়ে তো একজন কিন্তু এরকম বড় বড় আরো পক্ষী আছে তারা এই দিকে নাই এদের ওনাদের মতামত হইল যে এটা খাওয়া যাবে না এটা নাজাতে নাজাজভুক্ত সুতরাং এটি খাওয়া মাকর এবং এই ফতোয়া ফাহুল কাদির প্রখ্যাত কিতাবুল মোহতার তারপরে হাসিয়াতটা লেখা আছে আচ্ছা এখন এটা খাওয়া যাবে না কেন এটা দলিল দলিল হল সহি আল বোখারির একশো নম্বর হাদিস আবদুল্লাবন মাসুদ রাদি থেকে বন্ধিত আব্দুল্লাবন মাসুদ রাদি বলেন আমাকে নবিস একদিন বললেন যে তুমি তিনটা ফাঁফ নিয়ে আসো আমি টয়লেটে যাবো এই জন্য আমার জন্য তিনটা পাথর নিয়ে আসে খুঁজে আরেকটা পাইনা আমি শেষ পর্যন্ত একটা গোবরের টুকরা শুকনা গোবরের টুকরা নিয়ে আসছি তো নবী সালাম দুটা পাথর গ্রহণ করছেন ওই গোবরটা ফেলে দিয়েছেন ফেলে দিয়ে বলছেন যে হাজা রিকসুন এটা না পাক এটা আনছ এটা না আচ্ছা এটা হলো এই আহলুল আলমদের মধ্যে উনাদের মতামত আর একদিকে মালেকি মাঝাবের সমস্ত ফকি হাম্বলি মাঝাবের সকল ফকি হানাফি মাঝাবের রহমতুল্লাহিজহাম এবং অসুবিধা নাই উনাদের দলিল কি যারা হালাল বলছেন তাদের দলিল তাদের তারা অনেকগুলা অসংখ্য দলিল পেশ করছেন এই সবগুলা দলিল কে ইসলাম ইমাম তাই মিয়া রহমারা তোহারা ইয়াতে আসিয়া মানে হালাল হারামের ব্যাপারে খাওয়ার ব্যাপারে বিশেষ করে যেসব জিনিস খাওয়া হালাল হারাম এই সকল ব্যাপারে শরীয়তের নীতিমালা হলো প্রত্যেকটা জিনিসে হালাল এটার আশ্লিয়ত হবে হালাল যতক্ষণ পর্যন্ত না এটার উপরে হারামের কোন দলিল সুস্পষ্ট দলিল আসবে তো এই বুড়ি খাওয়া যে হারাম এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল আসা নেই কোরআন এক কোন আয়াত নাজিল হয় না যে খবরদার তোমরা বুড়ি খাইও না যতক্ষণ দলিল নাই এতক্ষণ এটা হালাম এটা হলো এক নম্বর দলিল দুই নম্বর দলিল হলো স্পষ্ট সহিয়ালি সোহিদ মুসলিমের হাদিস তো নবী সালামের কাছে এক জামাত সাহাবি আসছিল মদিনাতে তারা অসুস্থ হয়ে গেল তখন আল্লাহ রসুল যে নাম ওটের প্রস্রাব খাইতে বললেন যদি হারামে হইতো নবী সালাম কি তাকে হারাম খাইতে নির্দেশ দিয়েছেন তাদেরকে এই জন্য বলেন হালাল প্রাণী যেগুলোর গোস্ত খাওয়া হালাল এইগুলার এখানে আবার ওই ওই পক্ষ প্রশ্ন তুলছেন যে নাম এখানে খাইতে বলছেন ওষুধের জন্য এই পক্ষের উত্তর হলো যে নবী সুলাম স্পষ্ট করে বলছেন যে আল্লাহ হারাম জিনিসের মধ্যে ওষুধ রাখেন নাই হারাম জিনিস খাইতে বলছেন ওটের প্রস্তাব তো সুতরাং এখানে যদি ওই গোবরের তাসির এখানে তো আমরা সরাসরি গোবর কিন্তু খাচ্ছি না গোবর খাচ্ছি না কিন্তু গোবরের একটু তাসির ওখানে যাচ্ছে অথবা জিজ্ঞাসা দলিল হলো যে মারা বেদল গানাম মানে ছাগলের খোয়ারের মধ্যে আমরা নামাজ পড়তে পারবো কিনা নবী সালাম হচ্ছে ওখানে চলা তাই করো কারণ এর মধ্যে বরকত আছে ওটের খোয়ারের কথা বলছেন আমি বলছেন যে পড়ো এখানে তাহলে বুঝা যায় যে সেখানে সেখানে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন মারা আবেদন সুতরাং এটা নাজাজ বলা যাবে না এটাকে এখন কথা হলো সালাম আরেকটা হাদিসে ব্যাখ্যা করছেন যে এটা জিনদের খাবার সুতরাং এটা তোমরা খাইও না এটা খেতে নবী সালাম নিষেধ করছেন তো জিনদের খাবার হওয়ার কারণে এটাকে রিস্ক বলছেন কিন্তু এটার তা হারাম জিনিস খাচ্ছে জিনেরা তো স্পষ্ট নিস বলছেন জিনদের খাবার রকম আরো অনেকগুলা দলিলের ভিত্তিতে ওনারা সকলে মালিকি মাজাবে সবাই হাম্বলি মাজাবে সবাই সকল ফকিম সবাই বলছেন যে এটা খাওয়া বড়ি খাওয়া হালাল এবং সাইফুল ইসলাম ইমাম ইবিন তাইমিয়া রহমাউল্লা সবগুলা মত একত্রিত করে যত দলিল প্রমাণ আছে সব তিনি মাঝমুহ ফতোয়ার মধ্যে একত্রিত করেছেন আচ্ছা এখন কথা হলো এই দুইটা মতের মধ্যে আমরা কোন মতটাকে অগ্রাধিকার দিব একটা হলো হালাল আর একটা হল মাকুমি খাওয়া যাবে না এই ব্যাপারে দুই পক্ষের যে দলিল প্রমাণ এই দলিল প্রমাণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে যারা হালাল বলছেন তাদের দলিল প্রমাণগুলোই বেশি শক্তিশালী এই জন্য ইবনি কুদামা রাহমাহুল্লাহ তিনি তার প্রখ্যাত কিতাব মুগ্নি কিতাবের মধ্যে বলেন যে ইমাম মালেক বলছেন লা ইউরা লাহুল আলেমে আহলুল আলেমদের একজনকেও আমি পাই নাই যারা এটাকে না উনি অনেক বড় বড় তা ইমামা আলেকরমত তিনি বলছেন আমি কোনো আহালুল আলেম কে পাই নাই যারা এটা নিষেধ করছেন এটাকে নাজাজ বলছেন এরকম কোন আহলুল আলেম পাইনি আর ইবনুল মনজের বলছেন যে এই ব্যাপারে সমস্ত আজমা আজ পোষণ করছেন তাহলে আমরা সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত ওলামা পরিষদ তারা বলছেন যে এগুলো খাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোন নিষেধাজ্ঞা নাই সম্পূর্ণ হালাল এগুলো খাওয়া যাবে এগুলো খাওয়া হালাল আর এই ব্যাপারে আছে। হিজরিতে আরও যখন হারামের মধ্যে উনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই বুড়ি খাওয়া যাবে কিনা ড্রেসিং করা মুরগি এগুলো খাওয়া যাবে কিনা তো উনি বলছেন যে এটা কোনো অসুবিধা নাই এটা সম্পূর্ণ হালাল এ ক্ষেত্রে কোন সন্দেহের অবকাশ নাই তো এরকম আরও অসংখ্য দলিল প্রমাণ আছে তা আমরা এই দুটি মতের মধ্যে মনে করি যে অধিকাংশ জমহুর যে মতামত দিয়েছেন এই মঠটাই বেশি সহি সুতরাং এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে যারা আমরা হানাপি মাঝাবের তাকলিদ করি অন্ধ অনুসরত করে তাকলেদে শক্তি করে। তাদের জন্য খাওয়া মাকর তাহারে তারা খাবেন না কারণ আপনি সব জায়গায় হানাফি মাঝহের অনুসরণ করবেন এই জায়গায় না ভিত্তিতে যেটা সবচেয়ে সহি সেটা মানেন তারা খাইতে পারেন তাদের জন্য এটা হালাল কিন্তু যারা বলেন যে না আমি সহি তো না আমি হানাফি মাঝাবের অন্ত অনুসারী হানফি মা এর যে পতোয়া অনুযায়ী সুবিধাবাদী হয়ে গেল যে আপনি এখানে খাওয়ার জন্য আবার আপনি চেঞ্জ করতেছেন এজন্য এই ব্যাপারে সরিয়ে নীতিমেলা আমরা স্পষ্ট আলোচনা করলাম এখন খাবেন কি খাবেন না এটা সিদ্ধান্ত নেবেন আপনারাই ফা মত শবাইকে তৌফিক দিন সবহানা